কেননা আমাদের সমাজে গুরুত্ব কম এই ব্যাপারে কোরআনে কারিমের কোন সরাসরি আয়াত নাই তবে অনেকগুলো হাদিস রয়েছে যে সকল হাদিসে আল্লাহ রসুল সাল্লাই নিষেধ করেছেন যে টাকনুর ওপরে প্যান্ট পড়তে হবে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পাঞ্জাবি কিছুই যাওয়া যাবে না নবী সাল্লাহ বলছেন মানঝাররা ইজাহু যে ব্যক্তি তার ইজারকে ঝুলিয়ে দেয় অন্য হাদিসা বলছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজার ইজারের যে অংশ কাবাইনের টাকনুর নিচে যায় এটা গুনার কাজ সেটা মনে করি না যে দেখা যায় অহরহ আমরা টাকনুর নিচে পোশাক পরে প্যান্ট পরে লুঙ্গি পরে পায়জামা পরে আমরা হাঁটতেছি খেয়ালে করতেছি না যে আমার একটা কবিরা গুণা হয়ে যাচ্ছে نامزر یہ درباپان দাওয়াত দাওয়া হয়ে গেছে তবে আলাদাভাবেও যাতে সমাজের সব মানুষ নামাজি হয়ে যায় দিনদার হয়ে যায় এই জন্য ইমাম সাহেবেরও দায়িত্ব আছেন তিনি ব্যক্তিগতভাবে বা বিভিন্নভাবে যোগাযোগ করে যাতে সমাজের সব বাড়া নামাজি হয়ে যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন পরশলা আদায়ের জন্য জামাতে দাঁড়াইলে পায়ের সাথে পা প্রাচীরের মতই মিলিয়ে দাঁড়াতে হবে কয়েকটি সহি হাদিসের আলোকে ব্যাখ্যা দিন আল্লাহ রসুল সাল্লা সালাম যখনই জামাতে দাঁড়াইতেন তখনই ইমাম হিসাবে নির্দেশ দিতেন ওয়া সদ্দুল খালাল তোমাদের পাকা জায়গাগুলো বন্ধ করে দাও মাঝখানে কোনো পাকা জায়গা রাখা যাবে না আর সাহাবাই কেরাম দাঁড়াইতেন ওয়াক ইউলজিকুল কাদাম বেল কাদাম সহি আল বকার হাদিস যে সাথে পা মিলিয়ে দিতেন ওই পাকা জায়গা বন্ধ করার জন্য তো এই জন্য আমাদের জন্য এটা শুননা যে একেবারে একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়ানো যাতে মাঝখানের পাকা জায়গাগুলো বন্ধ হয়ে যায় ফরস চলাতের পর মোনাজাত বেদাত দোয়াই উত্তম সহি আদি সেরা আলোকে ব্যাখ্যা ফরস নামাজের পরে আপনার জিকির করা এটা হলো সুন্নত নবী সাল্লামাম অনেকগুলা জিকির করতেন তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর একশতম বার লা শারিক আল্লাহুল মুলকু আল্লাহুল হামু আলা আল্লা সাইন কদির এভাবে আয়াতুল কুরসি তারপরে সুরাল আখ্লা আল পালাক সুরা নাস এগুলো হলো বরজ নামাজের পরে জিকির সেই জিকিরগুলো আমরা করার চেষ্টা করবো কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটা নিয়ম প্রচলিত হয়ে গেছে যে আমরা দেখা যায় যে সালাম ফেরানোর পরে সবাই মিলে একসাথে দোয়া করি দোয়া করা ভালো কাজ কিন্তু সব জায়গায় ভালো কাজ না এটা মনে রাখতে হবে একই জিনিস সব জায়গায় কিন্তু ভালো না যেমন আজান আজান তো ভালো কাজ আজান দেওয়া সবাবার কাজ পা চা মাঝে আমরা আজান দিই ঈদের কি আজান দি তা আমি যদি বলি যে আজান দিলে কি গুণা হয়নি আজান তো আমরা ঈদের নামাজও আজান দিবান নামাজও আজান দিব দেওয়া যাবে তাহলে বোঝা যায় আজান এক জায়গায় দিলে এবারত হয় সবাব হয় আর এক জায়গায় দিলে গুনা হয় আজান সব জায়গায় কাজ না এইভাবে দোয়া দোয়া করা ভালো জিনিস কিন্তু যেই জায়গায় নবী সালাম যেভাবে দোয়া করছেন সেইভাবে করতে হবে নিজের ইচ্ছা দোয়া করা যাবে করলে গুনা হয় মসজিদে ঢুকার সময় বেরোয়ার সময় আমরা দোয়া পড়ি দোয়া পড়ি না বিসমিল্লাহি কি দোয়া পড়েন বিসমিল্লা রসোল্লাহ আল্লাহ আবু আব রাহমদ এখন যদি হাত তোলি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কেবল কি হয়ে দোয়া করেন সোহাব হইব কেন আল্লাহ খাবাস এখন যদি টয়লেটের সামনে দাঁড়ায় বাইতুল্যার দিকে ফিরে আপনি দোয়া করেন কতক্ষণ পর্যন্ত সোয়াব না গুন কেন বলে আমি খারাপ কাজ করছি নি দোয়া করছি গুনা হবে এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহাম কখনো এইভাবে করেন না। এজন্য জন্য সব জায়গায় দোয়া করলে সোয়াব হয় না অনেক জায়গায় দোয়া করলে গুণাও হয় এটা বুঝতে হয়। তবে দোয়া করা যাবে দোয়া নিয়ে কোনো এক তালাভ নাই এক তালাভ হইল সম্মিলিত একজনের নেতৃত্বে এটা নবী সাল্লাহ সাল্লাম করেন নাই এজন্য আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলন হয়ে গেছে না জেনে করলে ওইটা হয় খেলাফে সন্নত আমরা যারা এতদিন করছি এটা বেদাত হয় নাই এটা হয়েছে কি আমার নবী নবীর সাহাবিরা এইভাবে করেন নাই এরপরে যদি জোর করি কী না আমরা কর্ম অসুবিধা দেখি। অথবা দোয়া না করতেছি এখানে খারাপ কিছু করতেসেনি করলে অসুবিধা দেখি। তখন এটা বেদাতের রূপান্তর হয়ে যায় जमतबद्ध हो चला जातीब सहेब जदि तबिज दें तबिजा दोल বিভিন্ন রোমান সংখ্যা দিয়ে তাবিজে এক দুই পাঁচ দেখবেন যে কতগুলো তাবিজ আছে অথবা অন্য কোন অন্য কিছু জিনিস দিয়ে তাবিজ লেখে তাহলে ওই ইমামের পিছনে নামাজে পড়া যাবে না আরেকটা হলো শুধু কোরআন আয়াজ দিয়ে লেখে অন্য কিছু দিয়ে লেখে না এই ইমামের পিছনে পড়া যাবে কারণ তাবিজের মধ্যে সিরকে আকবরও আছে সিরকে আসগরও আছে কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখে এবং সেটা মনে করে যে কোরআন দিয়ে লিখছে কিন্তু মনে করে যে এটার একটা বিশ্বাস করে তাহলে এটা শেরকে আকবর ইমানে চলে যাবে কিন্তু কেউ কোরআন দিয়ে লিখছে কিন্তু বিশ্বাস করে যে তাবিজের কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহর এটাও সেরেক কিন্তু এটা শেরকে আজকার কবিরা গুণা হবে হারাম এরকম হলে তার পিছনে নামাজ পড়া যাবে তবে এরকম ইমামকে ইমাম নিয়োগ দেওয়া ঠিক নয় যারা তাবিজের ব্যবসা করেন তাদেরকে কবিরা গুণা করে যারা তাদেরকে প্রকাশ্যে কবিরা গুণা করলে এরকম ব্যক্তিদেরকে ইমাম নিয়োগ দেওয়াটা ঠিক নয় আচ্ছা বিবাহের সময় দেন মহল পরিষদ বাধ্যতামূলক আলম সমাজের প্রতি গুরুত্ব থাকলে আমরা গুণাগার হতে বাঁচতে পারি জি অবশ্যই দেনমোহর আদায় করা পরশ পরে দিতেই হবে না দিলে কবিরা গুণা হবে এবং হক নষ্ট করা হবে এবং এটার জন্য আর কেউ না দিয়ে মারা গেলে সন্তানরা রাবলিয়া দেন কেন করবো কোরআন হাদিস রলোকে গুরুত্ব রাবলিয়া দেন করবো নবিসাম করছেন এজন্য করব এটাই হলো কথা এবং এটার উপরে অনেকগুলো হাদিস আছে তবে আবার না করার ব্যাপারেও দুই একটা হাদিস আছে এজন্য আমাদের দেশে করে না তবে না পড়তে হবে হাত কোথায় বাঁধবো কিভাবে হবে রাসুল সরাই সালামের সলাৎ কেমন ছিল এ ব্যাপারে আমাদের অনেকগুলো ভিডিও আছে কোরআন এর মধ্যে আপনারা এখন তো ইন্টারনেটের যুগ এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অনেক বই আছে এই বিষয়ের উপরে সুন্দর সুন্দর বাংলা ভাষায় যারা সল্লা সাল্লাম সালাদ এই বইগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমলের বিষয়ে এমন কিছু নিয়ম অথবা উপদেশ দিন যা দিয়ে এলাকার মুসলেম্মা উপকৃত হবে সালাতের গুরুত্ব আমাদের নাই বললেই চলে যে এটা তো আমরা আলোচনার মধ্যে বলছি স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি স্ত্রীর একজন স্বামীকে কেমন স্ত্রীর স্বামীর দায়িত্ব আছে স্ত্রীর দায়িত্ব আছে তবে এটা অনেক লম্বা ব্যাপার স্ত্রীর প্রতি স্বামীর অনেক দায়িত্ব আছে স্বামীর প্রতি স্ত্রীরও দায়িত্ব আছে এই দায়িত্ব কর্তব্য সবাইকে আদায় করার চেষ্টা করতে হবে হয়ে ফেলে রাখা এটা ঠিক না দিন তারিখ ঠিক হয়েছে মানে হয়তো দুই দিন পাঁচ দিন সাত দিন হইলে ভিন্ন কথা কিন্তু একেবারে কথাবার্তা বলছে আমাদের দেশে একটা সিস্টেম আছে কয়। এংগেজমেন্ট হয়েছে আংটি পড়াইছে মানে আখ হয় নাই। ইসলামে এই জাতীয় কোনো সিস্টেম নাই ইসলামে বিয়ে মানে আত ইজাবল হয়ে যাবে ইজাব কবল হয়ে গেলে স্বামী স্ত্রী দেখা করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু ইজাব কবল হয় নাই আঁক ধাই এমনি ভাইয়ের কথাবার্তা হয়ে আছে এর মধ্যে সেলেমে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না দেখা করলে কথা বললে জানার গুণা হবে कविरा गुना यह हमें यार जो अभिभावक दायी हमें यहां ना रेखे विवाह तारीख जो विवाह जो निर्धारित हो तक आग पर दीबें आपनी अनुष्ठान जो बसा जाबना अनुष्ठान छमास करें जी करें क्यों आग अनुष्ठान फिलबें महानवी शरत राम मेस वार्क कर गुरुत्व दिए शुद्ध पुरुष ना मेस वाक कर गुरुत्व शुद्ध पुरुष ना नारे पुरुष सब इसलम धर्मे नारी पद्दार अंतराले थकते हैं उच्चस्तरे कथा बोला जा बलासे क्योंकि प्रजुक्त ये जुगे नारी वक्त सुनते कतटुकू जुक्तिसंगत नारी वक्ता शुद्ध नारीवर मध्य आलोचना करते पर दावत दीते हैं क्यों से इंटरनेटे यूट्यूब प्रचार कर हराम ये मारा गुणा इतने जो पुरुष देखते सुनबे तार कंठस्व शन सवार गुणा हो ज एगला के भिडीओग प्रचार प्रसार करा सब गुना कह मान वज महफिल प्रचार कराओ गुनाहर कस जदि वोजे महिला महिला बक्तार एगो प्रचार कर इंटरनेटे देना व्बसाइटे देवा तब महिला महिला मस्तिषे कुरान सुनार विषय जो उन्नी जान आलम हम तो आलोचना करते हैं সুরা ওয়াকেয়ার তেরো ও ১৪ নম্বর আয়াতের অর্থে বলা হয়েছে পূর্ববর্তীদের মধ্য থেকে বহু আর পরবর্তীদের মধ্য থেকে কমসংখ্যক। এবং উনচল্লিশ ও চল্লিশ আয়াতের অর্থে দেওয়া আছে যারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক আর পরবর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক আয়াত দুটির অর্থ তাৎপর্য ব্যাখ্যা করবেন এবং বুঝিয়ে বলবেন আয়াত দুটির অর্থ ব্যাখ্যা তাপশি রেমনে কাশির দেখবেন তাপসির কাশিরের মধ্যে সেখানে বহু সংখ্যক আর কম সংখ্যক ইনশাল তো আমরা মাহাপ করে দিই সাড়ে দশটা বেজে গেছে বলেন আমরা জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এবং এটা ওপরে আমরা আলোচনা করছি এখানে এর আগেও প্রশ্ন ছিল এখন ব্যাপকভাবে সমাজের প্রচলন আছে তো প্রচলনটা আমরাই করি তো এখন যেগুলো করি এগুলো সবই কোরআন সুন্নার খেলাপ কোরআন সুন্নার বিপরীত এগুলো সব হারাম এইভাবে আপনার গায়ে হলুদের অনুষ্ঠানের নামে নারী পুরুষের অবাব মেলামেশা আসা যাওয়া এগুলো সব হারাম কবিরাগুনা গুণা অশ্লীলতা তারপরে আপনার এই দেখা যায় বৌবাতের অনুষ্ঠান অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান সেখানে নারী গুরুর একসাথে আসা যাওয়া খাওয়া দাওয়া চলা করা এগুলো সব হারাম তো এগুলো যারাই করুক যেভাবে করুক সবগুলোই হারাম এবং কবিরাগুনা। গুণা এটা জাইজ নাই আমাদেরকে অবশ্যই ওই অবিল ইসলামে দিই যে আমার দিন ইসলাম এটা যদি কবর জবাব দিতে হয় তাহলে আমার বিয়ে শাদি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ইসলামের আলোক হতে হবে জি আলহামদুলিল্লাহ বিতির সলাতে সহি পদ্ধতি দুটি পদ্ধতি হাদিসে পাওয়া যায় সহি হাদিসে পাওয়া যায় একটা পদ্ধতি হলো একটা না তিন রা কাত অর্থাৎ মাঝখানে না বসে একসাথে এক বৈঠকে তিন রাকাত। হ্যাঁ এই দুইটা পদ্ধতি সহি জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে এটা আমাদের দেশে আমাদের সমাজে যুগ যুগ ধরে পড়ে আসতেছি এবং এটারও হাদিস আছে এটা তবার মধ্যে হাদিস পাওয়া যায় কিন্তু হাদিসটা সহিনা হাদিস টা দঈ দুর্বল হাদিস জি যে পুরুষের ওয়াজ মহিলারা অবশ্য শুনতে পারবেন এবং মহিলারা ভিডিওতে দেখতেও পারবেন এটাতে সরিয়ে কোনো বাধা নিষেধ নাই নবী সাল্লাহসাল্লামের আলোচনা মহিলারাও শুনেছেন পুরুষেরও শুনেছেন আর নবী সাল্লাহ ইসলামকে মহিলারা দেখেছেন কিন্তু নবী সাল্লা মহিলাদেরকে দেখেন নাই কোন প্রশ্ন আছে জি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ মারা যাওয়ার পরে মাইয়াত মারা যাওয়ার পরে যদি আমাদের সামাজিক কিছু নিয়ম আছে তিন দিন চার দিন দিন চল্লিশা মৃত্যু বার্ষিকী প্রতি খাওয়াই পেললেও কোনো স্বভাব হবে না গুনা হবে কারণ ইসলামে এরকম কোনো পদ্ধতি নাই। আমরা আলোচনার মধ্যে বলছি যে আমরা যেটাই করব সেটা রাসুল্লাহ সাল্লাস্লামের তরিকা অনুযায়ী না হইলে আমি আপনি অনেক আবাদত করতে পারি কিন্তু আল্লাহ কবুল করবেন না অনেক টাকা খরচ করতে পারে কিন্তু আল্লাপ কবুল করবেনা তো নবী সালামের স্ত্রী মারা গেছে তারপরে নবী সাল্লামের মেয়ে মারা গেছেন ছেলেরা মারা গেছেন তারপরে কত সাহাবির স্ত্রী ছেলে মেয়ে বা বাবা মারা গেছেন কারো জন্য তিন দিন চার দিন করা হয় নাই চল্লিশে করা হয় মৃত্যুবার্ষিকী করা হয়নি আমাদের মন করা পদ্ধতি আমরা পারি তাহলে আসাদু আল্লাহ মানে ইমাম সাহেব পড়ার পরে ইমের আগে তো কোন অবস্থায় আগে না তবে ইমাম সাহেবের পরে পড়া যাবে ইমাম সাহেবের পরে পড়তে হবে সোহানিকা সাদাহ আস্তা তো